খা রহার্কনে বেসর বেতা বে আজ জানেশক বেচারা না রা نرسد ব এক পোটায় না কবর পানি দিয়ে বনিয়া দম বানাইয়া কয়েকদিন দিবেন না ভাই বন্ধু বলি কেউ তো আপন্ন ছেলে বলি মে বলি কেউ তো গাডি বলি বলি চিন্তা দেখলাম আপনাদের ইমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়তের জন্য কবুল করে নেন আমরা ওলিনা বনাই বি ও <متحدث> السلام আসসালামু الله وبركاته, عليكم ورحمة الله وبركاته. <صفح> <أخف> <أخف> <أخف> <أخف> الحمد لله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাউদিলুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن محمداً عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه ফসলিমো ফসলিমা মহাবী না বিসমিল্লাহির রহমানির রহিম ইন নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সলিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যখন দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলে না যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে পীর মুরিদিন নামে সেরেক বেদাতে ভরপুর হয়ে গেছে যেই জমানা ইসলামের দাওয়াতের নামে বদ ইসলামকে সরাবার চেষ্টায় মানুষ লিপ্ত সেই মুহূর্তে আল্লাপাক আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশ আসার বসার বলা সোনার তৌফিক দান করছেন এর জন্য সুক্রিয়া তোমরা সবাই আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস কেমন গুরুত্বপূর্ণ জানেন নাকি যেরকম গোসল করার আগে তো শরীরের মধ্যে অনেক ময়লা ছিল ভালো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায় মাজলিসে ঢোকার আগে তো আমল নামায় বহুত গুণা ছিল আল্লাহ আল্লাপ কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাব। গুণা সব সাফ হয়ে যাবে আমার কোন বক্তব্য নবী আলাইসালাম ফরমান যখন কোনো সম্প্রদায় মাওলাপাকের রাজি খুশিয়ারের উদ্দেশ্যে জিকিরের মাজদিসে বসিয়া যায় জিকির শেষে যখন জাকির মাজলিশ থাটতে থাকে আহ্বানকারী ফ্রেস্তর আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরেন সুসংবাদ শোনো আল্লাহাক তোমাদের সমস্ত গুনাখতা মাফ করে দিস শুধু maaf korche tai noy tomader shamosto guna ke Allah pak neker dara poriborton kore dichen subhanallah ei majlis onek guruttopurno onek dami majlis onno rawayater moddhe archhel la ya abu hasanullah wa aman yawmal qiyamah fi wujuhim an-nur ala আল্লাফুয়াকে একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র হইসে সবজিয়া দ্বারা নির্মিত দামি এক সিংহাসের মধ্যে অধিষ্ঠ থাকবেন মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বসা আছে তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্য অন্য মানুষ ঈর্ষা করবে আহ এই ব্যক্তি তো দামি কেন এত সম্মানিত কেন আপনি যদি চেহারটায় বসতে পারতাম আমার চেহারে উজ্জ্বল হইত নবী আলাই সাল্লাম বললেন আমার সাহাবারা জানো আমি কাদের প্রশংসা করতেছি তারা কি নবী বা শহীদিয়ান বিয়া আলা সুহাদা তারা নবীও না তারা শহীদ না কি না ভাই বন্ধ করানো তারা নবীকে আবার শহীদ বলে নবী না তারা শহীদ ও না তখন এক গ্রাম্য নবীদের প্রশংসা চলতেছে অথচ তারা নবী না তারা শহীদ না কারা তারা জলদি পরিচয় দেন আমরা যেন পরিচয় লাভ করতে পারি এবার নবী আলিহালেন্ল তাদের পরিচয় দেওয়া শুরু করলেন তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মোহাবতে জিকিরের উদ্দেশ্য একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিচ্ছে কিরে ভাই এই হাদিসের সাথে মাজলিশের হুবাউ মিল আছে কি নাই মাজলিস খুবই গুরুত্বপূর্ণ অনেক দামি বোহারির মধ্যে দীর্ঘ এক রবায়ত আল্লাহ আলমিন তেস্তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত বিভিন্ন প্রশ্ন এবং জবাব করার পরে সিদ্ধান্ত দেন তোলা সাক্ষী গোটা মাজলিসের সমস্ত বন্দাদের গুণাখাতে আমি মাফ করে দিলাম মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস কলবের দরজাটা খুলেন বদ্ধ পাত্রের মধ্যে কিছু ঢুকানো সম্ভব না আগে মুখ খুলতে হবে কলবের দরজা ফাকা করতে হবে একেবারে ক্লিয়ার বয়ান করার সাথে সাথে কলবের ভিতরে চলে যাওয়া কি রাজি আছি না ভাই কথাগুলি যদি শরিয়ার সম্মত হয় কি সম্মত গ্রহণ করব। শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব মানা যাবে না শরীয়ের উল্টা কথা লা মাসিয়াতিল খালেক গুনার উপরে মমেন্ট মায়ের কথা মানতে পারে না বাবার কথা পীরের কথা ওস্তাদের কথা নেতার কথা না আমি গোলাম আল্লাহ তিনি আমার আমি তার উল্টা পাল্টা শরিয়াতের কোন খেলাফ কথা বললে নবী আপনিও তার অনুসরণ অনুকরণ করবেন না বরং আমি আপনাকে যে প্রতিষ্ঠিত করেছি সেই আপনি বর্তমান জমানায় কিছু মানুষ আছে বলে আমরা শরীয় মানি না আমরা তরিক মানি কি মানি কিসের শরিয়াত আমরা তরিক মানি আমরা শরীয় মানি না আমরা মারেফত মানি এরকম আছে কি নেই আমার দোস আমার বন্ধু খুব খেয়ালের সাথে কথা শোনেন আল্লাফাকলেন যারা ইমান আনার পরে ন্যাকল করবে আল্লাফাক রবুল আলামিন তাদেরকে জান্নাতুল ফির দাউস দান করবেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার কয়টা জিনিস ইমান ও নাকামুল জোরে বলেন আবারও বলেন অনেকে বলেন হুজুর আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান মজবুত আস রোজা না রাখলে কি হবে আমার ইমানটা ভালো আছিস এরকম আসি কি নেবাই শোনো ভাই খুব ভালো মধ্যে বুঝো শুধুমাত্র ইমান ফমান শুধুমাত্র ইমান ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতি নিতে পারবে না শুধুমাত্র ইমান বলেন ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতি নিতে পারবে না এইটা বদমূল করেন প্রথম এইটা প্রথম বদমূল করেন এইটা বদ্যমূল করলে হাজারো মাসালা হল হয়ে যাবে হ্যাঁ জান্নাতে যাওয়া যাবে পিটের চামড়া থাকবে না কি বুঝলেন যেমন এক ব্যক্তির বিভিন্ন কেসে নিরানব্বই একশো একশো বছর জেল হয়ে গেছে এরকম হয় না লোকটার কাছে অস্ত্র পাওয়া গেছে আবার অস্ত্রটা দেশি অস্ত্র আবার সাথে কাঠিশও পাওয়া গেছে আবার কাঠিশ ফুটাবার আলামতো পাওয়া গেছে এগুলি বিভিন্ন কেস অস্ত্র পাওয়া এক কেশ দেশি অস্ত্র ভিন্ন কেস আবার কাঠিশ পাওয়া এক কেস সংখ্যায়ত ভিন্ন কেস আবার কাঠিশ ব্যবহার করছে এটা ভিন্ন কেস। আবার ব্যক্তি গুলি করছে আলামত পাওয়া গেছে গার মধ্যে ভিন্ন কেস এরকম বিভিন্ন কেসে নিরানব্বই একশো একশো বছর এরকম জেল হয় না শোনেন না আপনারা কিন্তু যাবজ্জীবন না সংখ্যা যতই বেশি হোক না কেন ওই ব্যক্তি একশো বছর হায়াত পেলে একদিন না একদিন জেলখানার থেকে বের হতেই পারবে কিন্তু আমার প্রশ্ন একশো বছর পরে জেলখানার থেকে বের হওয়ার পরে লোকটা কোন কাজে লাগবে তুমি মৌমেন তুমি মোর্শেক না না, কাফের না। তুমি না জাহান নামে থাকবা না যেহেতু তোমার ইমান আছে যাবজ্জীবন হয় নাই কিন্তু তোমার অন্যায়ও আছে কি আছে নামাজ কাজা করছে এক অন্যায় রোজা সারছো এক কেস চুরি করছো এক কেস ডাকাতি করছো এক কেস মিথ্যা বলছো এক কেস গিবাদ করছো এক কেস সুদ খাইছো কেস। কিন্তু ইমান কি আছে ভাই তুমি মর্শেক না কাফেন না বেঈমান না মোনাফেক না তুমি ইমানের সাথে সাথে তোমার কিছু কেসও হয়ে গেছে হ্যাঁ এই কেসের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আমার মা বোনেরা পর্দার নামের একদিনের তোমার মাথার মধ্যে গেলো নাই যদি শুধু ইমানি মানুষদেরকে জাহান্নাম থেকে নাজাদ দিয়া দেয় তাহলে আল্লাহাক রব এত বড় কোরআন করলেন কেন অজীব ব্যাপার শুধু বলতাম আমন্ত্রাম বলতামিল্লা শেষ তোমার মাথার মধ্যে করবেন এত লক্ষ লক্ষ হাদিস কেন নবী আলাইস্লাম পেশ করবেন যদি ইমানই যথেষ্ট হয় আকামগুলির প্রয়োজনটা কি দরকারটা কি অজীব ব্যাপার তোমার মাথায় এই নাই তোমার বোধগাম্য নেই শুধু ইমান ইমান নাম থেকে বাঁচায় নিতে পারবে না এর জন্য আল্লাফাক যত জাগা ইমানের কথা বলছেন যেমন সামনে পড়েন لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل <سؤال> سافلين সামনে আলফ لام মিম জালিকা আল কিতাব লা রাইবা ফীহুদাল লিল মুত্তাকিনাল্লাযিনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনা الصলাত ওয়া <سؤال> মিম্মা রাযাকনা হুম ينফিকুন ইমান এবং নাকামল দুটো মকায়্যার ইনাল্লাযিনা আমানু ওয়া আমালুস সলিহাত হয় একটা আর একটার বিপরীত হয় ইমান ভিন্ন জিনিস এখানে ন্যাকামল ভিন্ন জিনিস কি কথা ঠিক না অনেকই ভাবতেছেন হুজুর আমার ইমান মজবুত আর কপাল পরা তোমার ইমান মজবুত হইলে তার সামারাও তো দেখা দিবে তার রেজাল্টও দেখা দিবে কি কথা ঠিক না মৃত্যু তোমার ইমান নাই তোমার ইমান শেষ হয়ে গেছে বিধায় তুমি ভাবতেছ ইমান মজবুত এর জন্য তুমি ভাবতেছ আমার ইমান খুব মজবুত মনে করে যেরকম তার উপর একটা পাহাড় পাহাড় আর বেঈমানরা গুনা মনে করে মাসির মতো কিচ্ছু না ফু উ গেছে তোমার মধ্যে ইমানের মজবুত থাকলে তুমি তো গুনার কামের কাছে না কি এই মান আমল যার মজবুত থাকবে প্রথম কাতারি বিনা হিসাবে সোজা চলে যাও এই জান্নাতে চলে যাওয়া ঠিক না রোজার কথা নাই পর্দার কথা নাই হজের কথা নাই জিকিরের কথা নাই তাস আছে নাকি সোজা দুইটা কথা মানুষের ইমান আনস নাকাম করছো সরাসরি নেকামল কি জিনিস জানার দরকার আছে কি নেই কি কঠিন না মনে থাকবে আল্লাহ তেইশ বছরের জিন্দিগি কয় বছরের ছর যাহা কিছু করছেন যাহার থেকে নিষেধ করছেন সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম একামল আপনারা কথা বললাম আমি বয়ান করব না এদিকে দিকে তাকানো যাবেন এক সেকেন্ডের জন্য তেইশ বছরের জিন্দিগি না মক্কি না মাদানি না হিজরাতি না জেহাদী না তালিমি না তস্কিয়া না সকাতি না হিজরাতি বরং তেইশ বছরের জিন্দগি মা আতম রসুল ফাকুজুহু অমা নাহা কুম আহু ফানু মা লফ আমের জন্য আসে অর্থ কী দাঁড়ালো বর্তমান যুগে সমস্ত ইসলাম বুঝি নিজের মত অনুযায়ী কি অনুযায়ী বলবো কি কেমন মত বুঝে অনুযায়ী এক ব্যক্তি কাছে হাড়ের ডাক্তারের কাছে সে তো হাট সম্পর্কে অনেক ফাজ করছে হাট এর এই গুরুত্ব এই গুরুত্ব ওই গুরুত্ব সে চিন্তা করতেছে আমার কিডনি যথেষ্ট আর কোন কিছুর দরকার নেই আর কাছে লিভারের কাছে লাংস এর কাছে সে বলছে লিভার লাংস সেই লাশ নিয়ে ব্যস্ত অন্য কিছুর খবরও নেই আর এক ব্যক্তি কাছে যা তুই হার্ট নিয়ে থাক তোর কিডনি দরকার নেই কিডনি আব্দুর রহমানকে দিলাম যা তোর আর হার্টের দরকার নেই লিভার আব্দুল সত্তার কে দিলাম তোর আর অন্য কিছুর দরকার নেই আর রক্ত দিয়ে দিলাম আবদুল কাদেরকে এরকম যদি চারটা পাঁচ চারজনকে ভাগ করে দেই মানুষ বাঁচবে না আলহামদুলিল্লাহ হার্টের গুরুত্ব নেই ভাগ করে দিছি কিডনির গুরুত্ব নাই, নেই অসুবিধা ভাগ করে দিলাম লাংস এর গুরুত্ব নেই অসুবিধাকে ভাগ করে দিলাম ব্লাডের গুরুত্ব নাই, নেই অসুবিধাকে ভাগ করে দিলাম কেন অসুবিধা কি করতে হবে ভাই একই সাথে একই মানুষের মধ্যে সব পার্টসগুলি যখন ঠিক থাকবে তখন মানুষটা পরিপূর্ণ সুস্থ যদি একটা পার্টস বিকাল হয়ে যায় ডেট হা তোমার সব পার্টস হান্ড্রেড পারসেন্ট সুস্থ নাও হতে পারে কিন্তু ড্যামেজ হতে পারবে না ডেমিস হতে তুমি যেই পরিমাণের তোমার পাঁচগুলি ঠিক থাকবে সেই পরিমাণে তুমি সুস্থ কিন্তু যদি ডেমিস হয়ে যায় কারবার শেষ সব মানুষের মান এক একরকমের না কেউ হয়তো অঙ্কে একশো মার্কস পায় ইংলিশে আশি বাংলায় সত্তর ভূগোলে হয়তো চল্লিশ অর্থনীতিতে তেত্রিশ কিন্তু খবরদার কোনো সাবজেক্টে তেত্রিশ এরকম পাওয়া যাবে না তোমার মান অনুযায়ী হয়তো কম বেশি পাইতে পারো কিন্তু তেত্রিশের কম পাওয়ার কোনো সুযোগ হয়তো আল্লাফা কার মধ্যে দাওয়াতের ক্যাপাসিটি বেশি দিছে কার মধ্যে তালিমের বেশি দিছে কার মধ্যে তাস্কিয়ার বেশি দিছে কার মধ্যে জিহাদের বেশি দিছে কার মধ্যে হয়তো অন্য একটা বেশি দিছে তার মানে তোমার হার নাই লাশ নাই মনে করতে হবে তোমার লাঞ্চ যদি ডেট হয়ে যায় তুমি যেরকম মারা গেছো ঠিক ইসলামের কোন একটা দিক যদি তোমার মধ্যে না থাকে তাহলে কামেল তার প্রত্যেকটা ফজিলাত কামেল আমার নবী পূর্ণ তার প্রত্যেকটা আমার নবীর যেই ফজিলাত আপনি শুনেন যেই ফজিলাত শুনেন দেখবেন সাথে সাথে তার থেকে আপনি আকৃষ্ট হয়ে যাবেন জিকির ফাজ তালিম সারা কিছু দরকার নেই আপনার দানের ফজিলাত দেখেন মনে দান করলে যথেষ্ট আর কিছুর দরকার নেই আমার নবী কামেল পূর্ণ তার প্রত্যেকটা ফজিলাত পূর্ণ যখন যে ফজিলাত মানুষ শুনবে আমার নবী দানের জন্য জেহাদের ফজিলাদ আব্দুল কাদের জন্য এরকম বয়ান করছে না কার করতেছেন আপনি কার করতেছেন আমি তো পড়তাম ফার্স্ট অনুকরণ আল্লাহর রসুলের আতিহীর রসুল কারের পা করবো আল্লা যতগুলি ফাজাইল বয়ান করছেন সমস্ত যদি আমি তার অনুকরণই করে থাকি তাহলে আমার মধ্যে সমস্ত ফাজাইল থাকা চাই এরপর করবো কাঁদের আলাই কুম্ভি সুনিফ হয় এক যুদ্ধে তার পায়ের মধ্যে একটা তীর গাছ উঠানো যায় না সেই সময় অপসনের ব্যবস্থা ছিল না নামাজে দাঁড়ায় গেছেন নামাজের মধ্যে দাঁত দিয়া কামড়ে তীর উঠে খেয়াল নেই তিনি কি মেহমান করা খুবই প্রিয় নাম্বার দুই গরমের দিনে রোজা রাখা আমার কাছে খুবই প্রিয় নাম্বার তিন পাতিলের মোকাবেলায় রণগোড়ে ওদের মোকাবেলা করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় একই ব্যক্তি একই ব্যক্তি ছিলেন আল্লাহ ফরমান বাবু হা আমি হলাম এলেমের শহর আলী হল তার দরজা একই ব্যক্তি একই ব্যক্তি একই ব্যক্তি অথচ আমরা দেখেছি আল্লাহ রসুলের তেইশ বছরের জিন্দি খেয়াল রাখতে হবে তেইশ বছর শুধু মাদানি না শুধু মাক্কি শুধু হিজরাতি না শুধু দাওয়াতি না শুধু তালিমি না শুধু হ্যাঁ মানুষের অনুযায়ী কম বেশি থাকতে পারে কিন্তু তেত্রিশ আর কম পাওয়া যাবে না কম বেশি থাকতেই পারে আল্লাহ সবাইকে যোগ্য ত্যাগ দেন না কিন্তু একটা ফেল করবা তুমি কোনো দিন পাশ করতে পারবা না এটা মনে রাখতে হবে সবচেয়ে বড় দুর্বলতা এখানে যেমন আল্লাহবের একটা ফজিলা শুনি একটা যে ফজিলাত যখন শুনবা তার দিকে মানুষ আকৃষ্ট হয়ে যাবে আর এই গোটা ফজিলাত আল্লাহ প্রত্যেকটা উন্মতের জন্যই বলছেন আমাকে সমস্ত আদায় করতে হবে। কথাটা ভাই। আমরা অনেকে দেখা যায় সিস্তির রহমানের বক্ত মাইন উদ্দিন আচ্ছা আমি বলা তো তুমি কেমন বক্ত তুমি ফালতু বক্ত না অরিজিনাল বক্ত আমরা তো সিস্তি আমরা তো তরিকার মধ্যে আছি আমরাও সৃষ্টি তুমিও সৃষ্টি তাহলে আমার মাথায় টুপি তোমার মাথায় টুপি নাই কেন আমিও সৃষ্টিও সৃষ্টি আমার মুখে দাড়ি তোমার মুখে দাঁড়িয়ে নাই কেন আমিও সৃষ্টি তুমিও সৃষ্টি আমি নামাজ পড়ি তুমি পড়ো না কেন আমিও সৃষ্টি তুমিও সৃষ্টি আমি পর্দা করি তুমি করো না কেন আমিও সৃষ্টি তুমিও সৃষ্টি আমি তো গাঁজাগুলো দিয়ে স্পর্শ করিনি তুমি গাজা টামো কেন িকার ইতিহাস খোঁজ করো তুমি সৃষ্টির ভক্ত হয়ে থাকো মাইনুদ্দিন সিস্তির তোলে জীবনে একক তো নামাজ কাজা করছে তুমি করলা কেন মাইনুদ্দিন সিস্তির জীবনে দাঁড়িয়ে মধ্যে পোস্ট লাগাইছে তুমি লাগাইলা কেন্দিন গাদা তুই কিসের সৃষ্টি প্রশ্নই আসে না সৃষ্টির রহমতুল্লাহ সেরে করার জন্য চেষ্টা করছে আল্লামা হারুন আল্লা হারুন তার ওস্তাদ ছিলেন পীর ছিলেন কি কথা ঠিক না আলি ওই ওসমান হারুন রহমতুল্লাহ আলী মাজার বানাইয়া তার ড্যাগ বানাইয়া আল্লা মনুদ্দিন সিস্তি দিন তার ডেক বানাইয়া চান্দা তোলে যে তার নামে সিন্নি হবে তুমি সিন্নি করেন আমাকে বলো রহমতুল হজের সফর রানা করছে তিস্তির রহমতুল্ল জমিদারের বাচ্চা বলছে হস্তাদ হুজুর আমি আপনার সাথে যাবো বলেন তুমি যাইতে পারবো না কষ্ট আমার সবসময় গরম পানির প্রয়োজন হয় একদিন প্রশ্ন করে দিন তুমি এই উত্তপ্ত চুলা মাথার মধ্যে রাখো তোমার কি কষ্ট হয় না হুজরা আলহামদুল্লাহ আমার কোনো কষ্ট হয় না আমি সবসময় মোড়াকাবা করি এতে কোন গরমই না কেয়ামতের মান্লা যেন আমাকে সূর্যের আগুন থেকে রক্ষা করে দেয় আমার কোন কষ্ট হয় না তুমি কেমন তার সাগরে বাবা তুমি কেমন তার ভক্ত মিথ্য তুমি মারেফাৎ শব্দের অর্থই বুঝো নাই মারেফাত কি জিনিস তুমি জানোই তো নাই কি কথা ঠিক না মরার ফাঁত তুমি ধর্ষ তুমি কি ধর্ষ মারেফা তো অনেক উচার জিনিস তোমার মধ্যে কোথায় তোমার তো পাত্রই নাই মারেফাত মারেফাঁত পরিচয় লাভ করা কি লাভ করা তুমি আল্লাহ সামনে তো দাঁড়ানো তার পরিচয় তো আপাকে ব্যাপার জবানের মধ্যে গিবাদ তোমার জবানের মধ্যে শেখায়ত তোমার জবানের মধ্যে মাওলার জিকির নাই তোমার চোখের মধ্যে মাওলাফলের কুদরাত দিয়ে কোনো গবেষণা নাই ছরের আল্লাহ নবী নামাজ পড়ছে কি পড়ে নাই নামাজ পড়া রোজা রাখছি কি রাখে না পর্দা সব কিছু করা যাহা কিছু সব কিছু যেমন একটা মিথ্যা কথা বলছো একটা কবিরা গুনা কিরে দস্তুই কই আসক ক আসো তুমি আসো কমলাপুর আমি আসি এখন মতিজিলে। বাঁচিয়া এখন আমি গুলশানে কি হইলো ভাই এত সহজ মনে করিও না তরকারিওয়ালা তরকারি মাফিয়া দিছে তুমি উঠে যাই ফট করে আর দিয়া দিলে সম্পূর্ণ হারাম ইসলাম এই যত ভেজাল দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত হারাম তার পেটের মধ্যে অবস্থান করে ও ইনমাতাম যদি হারাম অবস্থায় এসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার ঠিকানা সরাসরি জাহান্নাম আল্লাহ চাই আমি যেন কি বললাম আমি কি বললাম কি বললাম যে আল্লাহর রাস্তায় শহীদ হলে গুনা মাফ ই ইব এই মাত্র আমার কাছে নষ্ট করো এইটা মাপ হবে না ডাক কফলের মধ্যে নামাজ পড়েন হকলিবাদ নষ্ট করেন সব পাত ওই হকলে জন্য যত মারামারি আমি ঘুষ খাবো, সব আমি খাবো বর্তমানে দল করে সব হারাম খাওয়ার জন্য দল করি কেন এই এলাকা সমস্ত চান্দা আমার সব টেন্ডার আমার সব জুলুমের পয়সা আমার সব হারাম এই হারামের জন্য যত মারামারি কাটাকাটি খুনা খুনি যত দর বেশি করো হারাম প্যারের মধ্যে ঢুকছে এমন কি আল্লাহর রাস্তায় গলা কাটাই মাল নষ্ট করলে তাও হবে না বোঝারি আল্লাহর হাবিব বললেন এই মাত্র আমার কাছে এই খবর দিয়ে গেল এত সহজ মনে করছেন ইসলাম সব পাগল হয়ে গেছেন জাননাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ আবার জান্নাতে যাওয়া অনেক কঠিন কেন হারাম খাবেন কেন হারাম তো মালনা এটা তো আগুন। বুঝেন আগুন। আপনি নতুন জাহান্ন বেড়াবার জন্য নতুন বেআই আসছে আলতো হালকা ঠান্ডা পানি দিয়া রুহ আফজা সিরাপ দিয়া বেআইন আপনাকে সুন্দর শরবত বানাই দিছে আপনি গিলাসে খাইতেছেন কিন্তু আপনার হলো আপনার কি বিষ খান যেরকম বাহ্যিক দৃষ্টিতে ডায়বেটিস রুগীর জন্য ওটা না বিষ ঠিক দুনিয়ার হারাম ও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় মাল এটা মাল না জাহান নামের আগুন জাহান নামের আগুন হারাম হারাম যখন আল্লাহ বগের মোহমেন বন্দা বান্দি। ওর কলেজের সাথীরা টুপি উঠায় কত থুক মারছে কিন্তু আমার যুবক আমার নবীর প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামায় নাই কোন জান্নাত কামাই করছে দেখ আমার যুবক দাঁড়িয়ে রাখিয়া কলেজের মধ্যে গেছে কলেজের সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত টানা হেসা করছে কিরে দোষ রাজা কার শাসলি কবে আলমদর শাসলি কবে কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই लम्बा जमा गारामा न देख हमारक कूंदर सूटाम बनई कत चेहर मध्य কথ মেয়েরা বসে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো কিন্তু আমার যুবক স্পর্শ বসিয়া আমি মামলাকে ভয় করি তোমার সাথে কথা বলতে পারবো না এফেরা কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাতখানা না জান্নাত খানা না দেখাইয়ার দেখ এত বড় লোক এত বড় অফিসার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে নাই ছেলেমেয়েদের জন্য নতুন নতুন মডেলের গাড়িও কিনতে পারে নাই এত ত্যাগ করিয়া কোনাতামাই করছে দেখ এত বড় লোক টাকার কোন অভাব নাই এমন কোনো গুণা নাই যে এই সে করতে পারতো না আমেরিকায় গিয়া গুণা করতে পারতো সিঙ্গাপুর গিয়া গুণা করতে পারতো টাকার কোনো অভাব নাই কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাজও যায় নাই কোন জান্নাত কামাই করছে দেখ এত গরিব কোন জান্নাত কামাই করছে খবর ওই জন্নাত দেখাইয়া র কসম করিয়া বলিয়া ধুইয়া বলবে আল্লাহ বান্ধবানো তুম এ যুবক হে মুরব্বী হে ধনী হে নেতা কখন যে শিল থেকে রু বাই যাইবে আল্লাপকের মোমেন্ট বান্দা বাঁধি কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও বেনোমাঝি বাবার এ বেপরদা মাও বোনেরা এ সুতখোর দলেরা ঘুষ খোলের দলেরা এ গাঁজাখর মদ দলেরা বাবারে আমার ফের রাগ করিও না তুমি তোমার খবরের রানা করছো আমি আমার খবরের দিকে রানা করছি না দেখাইয়া রুটাকে কবজ করিস না খোদার কসম করিয়া বলিয়া থা গেলাম না স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা টাস্টা জলতে আসে বাবার বিপক দেখলে মানুষের হোশ থাকে না যেরকম উঁচা কোন বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কে কার আগে বের হবে পাড়াপাড়ি কর্তিকে মানুষ বেশি মারা যায় কোন লঞ্চ ডোমা শুরু করলে কে কার আগে বের হবে পারাপান বদমাস বেঈমান মৃত্যুর সময় দেখবে আজ রাইলেন মাথাস বানে পাওতার জমিনে এক হাত মাস শিকার এক নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষ গোটা বিরাট একটা শরীর আবার থাকবে বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো বছর আমার বয়স তো মাত্র আঠারো বছর মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হইয়া যাবা আমি কোনোদিন কল্পনাও করি নাই আমি ভাবতেছিলাম একটু বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব। ভাই আজরা কে খানা তুলিয়া দিবে ভাই আজরাইল এত কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছি একটা দিনও বিল্ডিং এর মধ্যে থাকার সুযোগ পাইনি আমাকে একটা দিন থাকার সুযোগ দিয়া দাও ভাই করতে করতে করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে একটু তো আবা করার সুযোগ দিয়া দাও খোদার কসং সারা রাত্র ঘুমাবো না সারা রাত্র এবাদত সারাদিন কিছুই খাইবো না দিন রোজা বন্ধু বান্ধব আড্ডার প্রস্তুই আসে না আমি সারাদিনের মধ্যে আগেই বলেন গোটা দুনিয়ান মানুষ আমাকে সরাইতে পারে না আর তোকে সুযোগ দেয়া হবে না তুই আসলাম গোসিয়া হুডার উপরে এমন থাবা মারবে থার সরে কলিজার রকগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও বাস দুনিয়ার সব খতম হয়ে গেল বাড়ি বাড়ির ঠিকই আছে মৌজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবর দিকে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা হইয়া যায় ঠিকই থাকবে আর দেখবে কান তোর ঠিকই আছে কান আর কোনোদিন শুনবে না সাবান তোর ঠিকই আছে কিন্তু সাবান আর কথা বলবে না হাত তোর ঠিকই আছে হাত আর কোনোদিন কাজ করবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও স্বপ্নের আমাদের চিল্লাই ভার বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু আমার ভাই তোরা আমাকে কোথায় নিয়ে যাও আমার দোস্ত তোদের সাথে কত আড্ডা কত গল্প করছি কতই না খেলাধুলা করছি আজকে কি তোর বন্ধুর মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই বাবা ডাক দিয়া বলবো আমার ছেলে তোদেরকে ভালো খাওয়ার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ভালাইছি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না এ আমার সেনা তুই কে দেখো না কবরের মধ্যে নিরানব্বইটা আমার দিকে তাকাইয়া রয়েছে নামে রাখুন ধাউ ধাউ ধাউ ধাউ করে জলতে আসেন এ আমার ছেলে তোর হাতেও দর্শি পায়েও ওই খবরের দিকে আমাকে নিয়ে জঙ্গলের দিকে চলিয়া যাইতো ওই নাফারমানকে কেউ কাঁপন দাপন করতে পারতো না বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে নবী আলাই সালাতাম তারা আল্লাহ হাবিব বললেন হে যুবকরা নিশ্চুই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো বিদায় তোমরা হাসি তামাশের মধ্যে লিপ্ত হয়ে আসো হে যুবক তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে শোনো হে যুবক মানুষ আমি একা একির ঘর খবরদার মাওলাকের সাথে না কেউ আমার কাছে আসিও না আনা বাইতুল জুলমা আমি অন্ধকারের ঘর খবরদার পাতির ব্যবস্থা না করিয়া কেউ না কেউ আমার কাছে আসব আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবার পরে আল্লাহ ফক্রবুল আলম কি আমাদের ময়দান কায়েম করবে আদম আলাই থেকে শুরু করে সমস্ত নবীরা বলবে মালা মা ছেলের পরিচয় দেবে না ছেলে মার পরিচয় দেবে না ছেলে বাবার খবর নেবে না ছেলে বাবার খবর নেবে না বাবা ছেলের খবর নেবে না নেতা সব লাফাক্ত হয়ে যাবে ইজাতের কসম খেয়া বলতে আসি আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মাদ কেউ খেয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবি জাহ্নাতের মধ্যে আল্লাহ হাবিবের দোয়া কবুল করিয়া বলবে জাহান নাম ক্যাট কেতনের দিকে রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেশ ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদ্রাতি পানি কোন পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনের দিকে শরিয়া গেল Allah fagda agdiya balapamar habib ko Ehi pani kona archa jopai na kono kudrati pani na Ehi pani hola tumar gunagar ummat er sokher pani Allah, allah tubhi kabol koriya na Allah tubhi kabol koriya na Babarasko anagya chokherma dhe pani nai তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়তে সব সময় কানতে থাকবে ওই দিন কান্নার আগে চোখের থেকে পানি হওয়া শুরু হয়ে যাইবে আইনাইয়া হল্লা তব কিয়ানাইয়া হল্লা তব কিয়ানে আলাদি পাওয়া ওয়ালা হইয়া গেলো আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হইয়া গেল আমার সামনে আমার মাজার শক্তি দুর্বল হয়ে গেল। আমার সামনি আমার দাঁড়িয়ে চুল পাকিয়া সাদা হইয়া গেল আমার তুমি কবুল করিয়া নাও বাবর এরপর আল্লাহ ভগ্রব বল কাউকে জাহান্ন নাম দিয়া দিবে জাহান্ন জাহান নামে জলবে হঠাৎ এমন গরম পানি হাজির করা হবে যখন মাথার উপরে ঢালিয়া দেওয়া হবে তালু ছিদ্র হইয়া পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া রাস্তা দিয়া জ্বালাইয়া দিবে বাবুরা সহ্য করতে পারবি ওই জাহান নামে যাব কেউ তো সহ্য করতে পারবো না কেউ যদি বলতে পারবো আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না বা আমি খোদার কসম করে বলতে আছি সবার সামনে তারপর বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব যাহার নামে আমি যাবো আপনি এত ব্যস্ত কেন আপনি কেনই বাবার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার কর তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে। তুমি বাচ্চাকে চেন তুমি যাইতে পারবা না যখন ওই বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাঠি দিবে কামড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া সাথে খেলতে খেল হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা পানির থেকে উঠব আমরা এবং হাদিসের বান্দাবানী সিনেমায় মজা পাইয়া দাড়ি কাটায় মজা পাইয়া বিসি আর মজা পাইয়া বেপর্দায় মজা পাইয়া সুদে ঘুষে জেনার মধ্যে মদে গাজায় মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে করতে আসে উল্টে জাহান্ন আর তো বাবা সহজ জাহান্ন থেকে উ বেনি বাবার তোমরা কি দেখো কত বেনমাঝি নাম বাবারা তুমি কি দেখো না আমার কত দাঁড়িয়ে না বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাঁড়িয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ তুমি কি কত পান করতে করতে আজরা তিমারিয়া জাহান নামে ফালাইয়া দিছে তুমি আগামীকাল বাসবা তো আমাকে মাওলা খের রাজি খুশি করিয়া মাওলার খবরে যাবা এই গ্রান্টি তোমাকে কে দিছে রে ভাবা এবং সবাই যাইতে মনে চায় গুনা মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পাই না কেনই বা গুনার কাম সারতে পারি না এই নফস এবং শান থেকে ফেরার জন্য যেকোনো একজন হক আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবর তার বর্তমান জমানা কিন্তু পীর মুড়িদের নামে ভেজাল হিংসা হাসাত ব্যবসা বাণিজ্যে মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম সারতে আছে। নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বির নাম কি ফলে পরিচয় চরনায় বুঝি না চরমোনার দাওয়াতেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামথের ময়দানে গলা গুলি ভাবিয়া মানে একসাথে জান্ন আল্লাহ পর্দার দর্শনিয়া নতুন বৌ হুইয়া উর ছেলের মন কত মেয়েলাকে শরবদ কামাইছে কত মেয়লা বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মারানা বাইর হব আল্লাহ কত আলে আমাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়ি ওলা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার সাদা দাঁড়িয়ে আমার কত মেহরবান বাউলা আমার কত দয়ার ভাওলা সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পাই না আমার মাওলাকার বন্দার সাদা দাঁড়িতে লজ্জা পাইয়া যান না আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না থাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিলে আমাদের সবাই গুণাগত মাফ করে দাও দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ হারাপ কবিরা ঘুটা করিয়া ফেলাইছি কেউ জেনার মধ্যে আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দা আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ আমাদের নামটা উঠায় না ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দরজার ভিক্ষু তুমি দেখো তারা যাও আর তোমার দরজা নাইলে মালি কবুল করিয়ান মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না বোন থেকে কবুল করিয়া না হাত তুললাম জানি না কার মা নাই জানি না আল্লাহ যত মৌমেন মৌমেন যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজকে মাফ করে দা আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সায়খাদের কবর কে জান্নাতের বাগিচা মা দাদা সহামার মাধ্যমে সল্লা তালা খর খালকে মোহাম্মদ ও সব জিহিম মেরত ক্যার